রহমতুলারকাতিলামমিন সলাাত ও সালামল সঈদুলমুরসলীনবীনা মোহামদাল ও সহব আজমাইন আম্মাবাদ ফুজ্লাহমিন বিসমিল্লা রহমান সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করে থাকেন সবচেয়ে বড কামিয়াবি হচ্ছে আল্লাহ পাকের এই পরীক্ষায় পাশ করা সুখ দিয়ে দুঃখ দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে আল্লাপাক পরীক্ষা করেন সালাত এবং সালাম নাজল হকি নবী সাল্লাহ আলী সালামের ওপর যাকে আল্লাহ পাক সব বেশি পরীক্ষা করেছেন আমাদের তফসির হবে সুরা আল আনকাবুত থেকে এই আনকাবুত মানে হচ্ছে মাকড়শাহ এই সুরার আয়াত নম্বর একচল্লিশে মাকড়সার দৃষ্টান্ত পেশ করা হয়েছে যেখান থেকে নামকরণ হয়েছে এই সুরা সুরায়ে আনকাবুত। এই সুরা নবী সাল সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে যে সময়ে রাসুল্লাহ সাল্লাহামের সাহবাইকেরাম দুর্বলদের উপর জুলম অত্যাচার হতো তখন তিনি দেশে প্রথম হিজরতের নির্দেশ দান করেন যাবে সিনিয়া হিজরত করে চলে যাও সেখানে খ্রিস্টান নাজাসি রাজা হলেও ম্যালিক আদেল নাই পরায়ুন রাজা লাইউজালাম ইন্দাহু আহাদ সেখানে গেলে এইরকম জুলম অত্যাচার তোমাদের উপর হবে না আসুতরাং তোমরা সেখানে যেতে পারো অনেক সাহাবাইকেরামরা হিজরত করে গিয়েছিলেন যে যুগে ইজুল মত্যাচার চলছিল চাপ সৃষ্টি করা হচ্ছিল ইমান থেকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে ওই সময়ে এই সুরা নাজুল হে আল্লাহ পাক রব্ল আলমিন মমিনদের দুর্বলদেরকে সাহস দিয়েছেন তাদেরকে সান্ত্বনা দান করেছেন এবং দিনের ওপর অটলতার জন্য তাদেরকে তলকিন করেছেন আল্লাহ আল্লাহাকের সাদ করেছেন আলিফুল্লা মিম আহাসে বান্ন রাকু মানুষকে মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এতটাই বললেই যে আইয়া কুলু আমান্না তারা বলেছে আমান্না আমরা মমিন মুসলিম হয়ে গেছি বাস মুসলিম হয়ে গেছো তারপরে ছেড়ে দেওয়া হবে সুখে থাকো কোনো পরীক্ষা হবে না এভাবে ছেড়ে দেওয়া হবে ইমান ইসলাম এত সহজ নয় যে মিষ্টি মিষ্টি কাজগুলি করবে হ্যাঁ আর কখনও তিক্ততা গ্রহণ করবে না এটা হবে না অহম লাইফ তানুন তাদেরকে পরীক্ষা করা হবে না ইমান নিয়ে এসছো মুসলিম হয়েছ সুতরাং পরীক্ষা হবে কষ্ট দিয়েও পরীক্ষা করা হবে ওয়ালাকাতিম আর নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদের পূর্বের লোকদেরকে এর চাই বেশি নবী কারিম সাল্লা দুর্বল সহ সাহাবা এ কেরামদেরকে দিতেন যে দেখো তোমাদের ওপর যে জুল মত্যাচার হচ্ছে আগের যুগিয়ে যেসব মমিন মমেনাদদের ওপর জুল মত্যাচার হয়েছে তাদের তুলনায় অনেক কম বলা যেতে পারে তাদের অনেক লোককে মাটিতে সোজা করে পুঁতে দেওয়া হয়েছে আর তার মাথার উপর থেকে অস্ত্র দিয়ে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে শরীরকে ফেড়ে এরকম চিরণি লোহার চিরণি দিয়ে শরীরে আঁচড়িয়ে তাদের গোস্তগুলো হাড় থেকে ছড়িয়ে নেওয়া হয়েছে বহু রকমের আজাব এভাবে দেওয়া হয়েছে এরকম আজাব শাস্তি আর এইরকম জুলো তোমাদের উপর এখনো হয়নি সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো আগের মমিনরা এত শক্ত ইমানের ছিল যে তারপরেও তাদেরকে ফিরাতে পারেনি শাস্তি দিয়েছে আর বারবার তাদেরকে বলেছে ফিরে আসো এখনও ফিরে আসো ফিরাতে পারেনি আল্লাহ আল্লাহাক বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা করছি তাদের পূর্বের লোকদেরকে ফালাইয়া আলমান্না আল্লাহ জিনাস দেখো অবশ্যই অবশ্যই আল্লাহ জানবেন ওই সব লোকদেরকে যারা সত্যবাদী सत्यिकार अर्थे अंतर सततारे ईमानी इसल्ला पर जानते चान प्रकाश करते चान आल्ला तो एमें कस्तवे देखते चान जे क्या प्रमाण करत्यवदीर ईमान इसलमे वालमान्लाल कहा जावश्य अवश्य आल्लाह जानते चान मिथ्यवदी के जी के मिथ्यवाली सुविधाबादी जख देखल सुखे आभ आ मुस्लिम थकले ईमान नहीं आसले রাস্তুলের সাথে থাকলে তখন ঠিক আছে আর যখন দেখলো যে না অসুবিধা আছে অন্ধকার লাগছে সামনে কেটে পড়ে এরা মিথ্যেবাদী আল্লাহ বলছেন আম হাসেব আল্লাহ নেই আমল উন সয়াদা তারপরে সতর্ক করছেন ওই সব অবাধ্য পাপিষ্টদেরকে যে তোমরাও সাবধান তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন না মোহান আল্লাহ বলছেন আম হাসেব আল্লাহ নেই আম নাকি ওই লোকেরা যারা পাপাচারে লিপ্ত তারা এই ধারণা করে যে আইয়াস বেকুনা আমাকে ছাড়িয়ে যাবে মানে আমি আল্লাহ তাদেরকে ধরতে পারব না আমার হাত থেকে পালিয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে কখনো না আল্লাহ আল্লাহাব বলছেন সাকম যদি ধারণা থাকে যে আমরা পাপ করবো অন্যায় করবো আর আল্লাহ ধরতে পারবেন না তাহলে বড়ই খারাপ ফয়সালা তাদের এটা ভ্রান্ত ধারণা এটা তাদের মানকানিকা আল্লাহ যার আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী शासि सत्कर्मशील तरला निर्धारित समय दिए जुल्मारित समय सबकि निर्धारण करल्लाह सबकि ওমান জাহাদা ফাইনামা ইউ জাহেদুলি আর যেই ব্যক্তির সর্বাত্মক প্রচেষ্টা চালায় ও জাহাদা মানে সাধ্য আপনি প্রচেষ্টা চালালেন সৎ পথে ভালো পথে ইমান এবং আমলের পথে ফাইনামাঈ জাহেদুল্লিনফসি তাহলে সেই ব্যক্তি প্রচেষ্টা চালালো নিজের স্বার্থে আপনি ভালো কাজ করছেন নামাজ পড়ছেন দিনের বিধিবিধান পালন করছেন প্রতিকূল অবস্থায় পরিবেশেই बेदीन बेनमजी पापी बसि क्यों अपनी से दिनों पर अटल तो ये अपनार फायदाते ही आपनी निजे लाभ करल्लाभर जो नई आल्लाक इनअल्लाहन अनिल आलमी निश्चय आल्लाक सारा विश्व जहांान अमुखेक्षी तुम्हारे धार धारे ना तुम्हें आल्लाभ हो आल्ला सार्वभौमत शक्तिशाली आल्लाके আমলিহাত আর যারা ইমান নিয়ে আসে নেক আমল করে নুকা ফেরান তাদের পাপগুলিকে আমি মচন করে দেবো অবশ্যই ওজিজিম আহসানি কানুয়ামাল আর যে সব কাজ করেছে তার উত্তম প্রতিদান দেব তারপর আল্লাহ ফকরবুল্লা আলমিন মাতা পিতার সাথে সদ্ব্যবহারের বিষয়টি এই সুরাই উল্লেখ করেছেন কারণ নবী সাল্লাহ আলসাল্লামের মক্কার জীবনে नतून नतून जख लोक इसलम ग्रहण करत सत्यदीन के ग्रहण करत तक अने बाप असंतुष्ट बापमा हाड़हा शक्त हो गए इमान नहीं आसते चायना बोझार चेषा करना कंतु जुबक झलरा इसलम ग्रहण कर फिर आसो बाप दिखे हमारे धर्म फिर आसो मोहम्मद के छाड़ो कौरा छाड़ो साद अबी अक्स रजी आल्लाहर एक घटना रही है নিয়ে সে রস উল্লা বললেন তার মা খানা পানি ছেড়ে দিল তুই যদি আমার ধর্মের দিকে ফিরে না আসিস আমি খাবো না কিছু পান করব না মরে যাব এই রকম এইরকম সাহাবাহিকের আমাদের ঘটনা চাপ সৃষ্টি পারিবারিক চাপ ইসলাম গ্রহণের কারণে আল্লাহ এখানে বলছেন না দেখো বাপমায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে কিন্তু তারা যদি অসৎ পথে থাকে पापर कथा बोली तरह कथा माना जा महानल्लासे अवस्यन इंसान बेवाले दुसना और मानस के निर्देश दिए मानवजात फरमान जारी करेवाले दुसना जे त माता पितारे सद व्यवहार कर माता पिता मुस्लिम हक और अमुसलिम हम आल्ला हमको सद व्यवहार अपन का पा आल्लार शत्रु हि सद व्यवहार करा जाए सद व्यवहार आलदा जिनिस और अंतर भालाबासा पृथक जिन दूसरे न प्रत्येक मानुषर सी आल्ला पक सद्यवहार करते क्यों अंतर भाम्र आल्ला बंधुदे मोहन आल्ला तुशरे कवि माता पिता जी तुम्हार सम्पर्के प्रचेषा चाल शिकार कर বাপমা বলছে যে আমাদের ধর্মের দিকে ফিরাই মোহাম্মদকে ছাড় কোরআন ছাড় বাপমা যদি বলে নামাজ ছাড় পড়াশোনা স্কুল কলেজে পড়াশোনা পরীক্ষার সময় তো সময় অনেকটা হতে চলে যাচ্ছে এরকম বেদিন অনেক বাপ মা আছে অনেক বেদিন বাপমা আছে ছেলেটাকে ফজর উঠাবো না রাত বারোটা একটু ঘুমিয়েছে পড়াশোনা করে ফজর উঠাবো না থাক চার অক্স পড়লি হবে অনেক বাপমা আছে পাপিষ্ট ঝগড়া বিবাদ করে মারামারি করে ছেলে যদি না যায় সাঁতে তাহলে বাড়ি থেকে বের করে দিবে কেন যাবি না তুই অথচ জুলুম করছে তারা বেঈমানি করে বিভিন্ন রকম জুলুম অত্যাচার করে আর ছেলেদেরকে বাধ্য করে আল্লাহ বলছেন যদি প্রচেষ্টা চালায় তোমার সম্পর্কে তোমার বাপ মা আমার সাথে শির করার জন্য আর এইরকম যে কোনো পাপের জন্য মা লাইসালাকা বেহে এলু যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত জ্ঞান নেই মানে শরীয়তে তার কোনো অনুমতি নেই ইসলামে জাহেজ নেই জাহেজ কাজ বলে অসুবিধা নেই যে কোনো সময় জাহেজ কাজ বলুক বাজারে যে অমুক জিনিসটা নিয়ে অবশ্যই করবেন ফরজ একটা বৈধ কাজ যদি বাপমা নির্দেশ করে সেটা ফরজ হয়ে যায় শুনে রাখ তাহলে ফরজ কাজ সুন্নত কাজ ভালো কাজ যদি বলে গোনা থেকে বাঁচার কথা বলে তাহলে তো অবশ্যই ফরজ সেটা তো আল্লাহ ফরজ করেছেন আর বাপমা বলেছেন আছে কিন্তু বাপমা একটা বৈধ কাজ বলছে যে বাবা আমার জন্য অমুক জিনিসটা নিয়ে বাজার থেকে মাছ নিয়ে আপনি গোস্ত নিয়ে আসতে পারেন তবে বাপমা যদি বলে যে আমার জন্য জ্বর দালিয়ে তামাক নিয়ে যা বিড়ি সিগারেট কিনে নেয় অবশ্যই করবেন না ফালা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে আসছি আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি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 নয় আল্লাহের সাতগর পক্ষান্তরে যারা ইমান নিয়ে আর সৎকর্ম করবে তাদেরকে। নেক লোকদের অন্তর্ভুক্ত করব সৎকর্মশীলদের দলে সামিল করবো জানাতে আল্লাপাক রবুল্লা আলমিন তারপরে এমন কিছু লোকের কথা আল্লাপাক এ আয়াতে উল্লেখ করেছেন যারা সুবিধাবাদী আর দুনিয়ার কষ্টকে খুব বড় কষ্ট মনে করে দুনিয়াতে তো কষ্ট হবেই না আপনি যদি সত্য পথে থাকেন সঠিক পথে থাকেন তাহলে কষ্ট বরদাস্ত করার মতো মন মানসিকতা রাখতে হবে প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাখ কিছু লোকের আছে যারা বলে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করেছি ফেজা উজিয়াফিল্লাহ অতপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে থাকার কারণে তাকে কষ্ট দেওয়া হয় জা আল্লাফিদ না তান্না সে কাজাবিল্লাহ তখন মানুষের এই জুলম অত্যাচারকে সে আল্লাহর শাস্তির মত মনে করে আল্লাহ পাখের আজাব শাস্তি আসমানি আজাব জমিনী আজাব আর মানুষ জুলম অত্যাচার করছে নির্যাতন করছে এটা সামান্য ব্যাপার এর সাথে কত কঠোর শাস্তি রয়েছে আল্লাপাকের কাছে এত বড় বিষয় এগুলিকে মনে করিও না ওয়ালাইনজা আন্না শ্রমের রব্যে কা আর যদি হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে লায় কইলুন না তখন তারা অবশ্যই বলবে ইন্না কুন্না মা কুম আমরা তো আপনাদের সাঁতেই ছিলাম যদি খুশির খবর আসে যে আমরা এখন কিছুটা এগোতে পেরেছি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের ভবিষ্যৎ উজ্জ্বল লাগছে তখন সাথে এসে ভিড়ে যায় সুবিধাবাদী আল্লাহ পাওয়ালাই্লাহ আলা আল আফি সদুরুল আলমিন বিশ্বজাহানের মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক জ্ঞানী নন আল্লাহ সব কিছু জানছেন অন্তরটাকে সোধ করো ও আলমান্না আলাহ উল্লাজিন আন ওালাই আলমান্নাল মুনাফিহিন আর অবশ্যই অবশ্যই আল্লাহ জেনে নেবেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী আর অবশ্যই জানবেন ওদেরকে যারা মুনাফে কপট সুতরাং অন্তরে কপটতা রাখিও না এই আয়াতের কারণে অনেকে মনে করে যে এর কিছু আয়াত মদিনায় নাজেল হয়েছে অথচ ঈশ্বরা মক্কী সুরা আর যারা বলছে ঈশ্বরা পুরোটাই মক্কি তারা বলছে যে নতুন নতুন যারা মুসলমান হয়েছিল আর নির্যাতন তাদের ওপর হয়তো জুলম হয়তো তখন তাদের অনেকে দুর্বল হয়ে যেত তাদেরকে তাদের ইমানকে শক্তিশালী করার উদ্দেশ্যে আল্লাপাক সতর্ক করেছেন দেখো সুবিধাবাদী হয় না কষ্ট আসলে বরদাস্ত করতে হবে আল্লাহ পাকাল নতুন স্বজনরা এসে বলতো দেখো কেন ইসলাম গ্রহণ করলে কেন মোহাম্মদের কথা মানলে আমাদের ধর্মেই থাকো কি ভয় লাগছে গোনহার বোঝা চিন্তা করছো পাপের বোঝার কথা চিন্তা করছো যদি আল্লাহ তোমাদের পাপ দেয় এই কারণে হয় আমাদের পথেই চলোল তোমাদের গুনাগুলি অবশ্যই আমরা উঠিয়ে নেব বহন করবো आल्लाफाक अथच तर गा कि बहन करते क्यों कारो गते गणा थे मुक्त कर दे बहन करा इन्ना जीवन अवश्य एरा मिथ्येदी मिथ्या कथा बोले विभ्रांत करी क्यों का विभ्रांत कर भाग गहन करते কিন্তু পুরোটাই বহন করে নিল আর যেই ব্যক্তি পাপিষ্ট হলো তার কিছুই থাকলো না সে জাননাতে চলে যাবে এমনটা হবে না যেইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে নবী কারিম সালামী হাদিস রয়েছে যে আপনি যদি সৎ পথ দেখান তাহলে এনে কি পাবেন অসৎপথে পরিচালিত করেন তো কোন পাবেন গুণাগারও পাবে আর আপনিও পাবেন গোনহাগার মাফ পাবেনা এইরকমই যেই ব্যক্তিকে আপনি গাইড করলেন একটা লোকবে বেনামাজি নামাজি হলো আপনার মাধ্যমে একটা শির কি আঁকি দেওয়ালা মানুষ সেই আঁকি আসলো তাহলে এক ভাগ করে সারা জীবনে নাকি আপনি পেতে থাকবেন তারও নেই হইতে থাকবে আল্লাপা বলছেন বলাই ইয়াহ মেলুন আসকা আলহাম আসকা আলম্মা আসকা আর অবশ্যই অবশ্যই এই পাপিষ্ট লোকেরা তাদের বোঝা বহন করবে আর তাদের বোঝার সাথে আরও অন্যদের বোঝাও বহন করবে ও আসকা আলম আরও বোঝা বহন করবে তাদের নিজেদের বোঝার সাথে সাথে মানে যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের বোঝা যারা বিভ্রান্ত হয়েছে তাদের কারণে তাহলে বাপমা বিশেষ করে ছেলে মেয়েদেরকে যদি বিভ্রান্ত করে দুনিয়া শিখালো কিন্তু নামাজ শিখালো না ইসলামের জ্ঞান দিল না দুনিয়ার অনেক কিছুই জানলো কিন্তু আল্লাহ পরকাল কিছুই শিখালো না মেয়েদেরকে পর্দা শিখালো না নিজের বোঝাও উঠাতে হবে গোনার আর এই ছেলে মেয়েদের বোঝাও এইরকম বাপ মাকে বহন করতে হবে ওয়ালা ইউস আল্না কেয়ামত আমা কানুয়াফতারুন আর অবশ্যই অবশ্য তাদেরকে কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে ওই সব বিষয় সম্পর্কে যা তারা রচনা করেছে মিথ্যা তৈরি করেছে ওয়ালাকসালাহ নুহান ইলা কম এখান থেকে নু আলিসাল্লামের কথা আল্লাহ সংক্ষেপে উল্লেখ করেছেন যে নু আল ইসাল্লামকে আমি পাঠিয়েছিলাম তার জাতির উদ্দেশ্যে ফাইলা বেসাফিহিম আল ফাসানাত ইল্লা হামসিন আমা সেখানে তিনি পঞ্চাশ বছর কম এক হাজার বছর অবস্থান করেছিলেন অর্থাৎ সাড়ে নয়শো বছর ফায় আহমদ তুফান তারপরেও তাদের অধিকাংশই কুফুরি করেছিল ইমান নিয়ে আসেনি অতপর তাদেরকে বিশাল তুফানে পাকড়াও করেছিল অহমদ আলিমুন আর ওই জাতি ছিল জালেম ফানজাইনা আসহাবাস সাফিন আল্লাহ বলছেন সালামকে আমি রক্ষা করেছিলাম এবং জলজাহাজে আরোহণকারীদেরকে রক্ষা করেছিলাম যারা মমিন যাদেরকে সেই জাহাজে উঠানো হয়েছিলো তাদেরকে আমি রক্ষা করেছিলাম ওয়া আল্লাহ আয়াতিল আলমিন আর এই ঘটনাকে বিশ্ববাসীর জন্য শিক্ষণ বিষয় আমি বানিয়েছিলাম ও ইব্রাহিম স্মরণ কর ইব্রাহিম আলি সালামের কথা ইজকাল কমি যখন নিজের জাতিকে বলেছিলেন তাকেই ভয় করো যা আলিকুম খাই আলমুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানার চেষ্টা করা আহসান নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে এসব প্রতিমার পূজা করছো ইফকা আর এসব তোমরা উদ্ভাবন করছো রকম কোনো দিন ধর্ম আল্লাহ কখনো নাজেল করেনি আল্লাহ প্রদত্ত নয় তো হিদ আল্লাহর একত্রই হচ্ছে আল্লাপাকের নাজেল কি তো দিন আর বহুত্ব শির আল্লাপের কখনো দিন থাকেনি ইন্না দিন নিশ্চয়ই তোমরা যেসবের পুজো করছো কিছু দেবে আল্লাহর কাছে তারই শুক্রিয়া আদায় করো লে যে তার কাছে তোমাদের ফিরে যেত ফাকাদ কাজেবু ফাতিন কাবুলকুম আর তোমরা যদি মিথ্যা মনে করো মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ পাকের দিনকে কোরআন করিমকে তাহলে জেনে রাখো তোমাদের পূর্বে অনেক জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে ওমা আল্লাহ বালাগুল ইমিন আর রসুলের কাজ জবরদস্তি কাউ কি সত্যপথে নিয়ে আসা নয় বরং সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ডিউটি আল্লাহ পাক তারপরে সাথে আওয়ালামিয়া কাইফাইবদিউল্লা খালকা আল্লাপাক সম্পর্কে চিন্তা করে দেখে না তারা কি দেখে না যে কেমন ভাবে আল্লাপাক সৃষ্টির সূচনা করেছেন সোম্মাই অথপর পুনরায় সৃষ্টি করবেন এটা আল্লাহর জন্য বড় সহজ মতের পরে আবার উঠতে হবে আখেরাত বিশ্বাস করো পুল হেনাবি বলে সির উফিল আর পৃথিবীতে তোমরা ভ্রমণ করো ফানুজর কেফা বাদা আল খালক আর চিন্তা করে দেখো যে আল্লাহ পাক সৃষ্টির সূচনা কিভাবে করেছে বিশাল আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর একটু চিন্তা করে দেখো আল্লাহ করবেন নিশ্চয় আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতা বান আল্লাহাক যাকে ইচ্ছা চাইবেন শাস্তি দেবেন ওয়াই আর হাম ইচ্ছা আল্লাহাক দয়া করবেন ওয়াই এলাই আর তার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ওমায়ন তো মোজিন আফিল সামা আকাশে বা জমিনে তোমরা আল্লাহকে কখনো ব্যর্থ করতে পারো না আল্লাহকে তোমরা হারিয়ে দিতে পারো না অমায়ল আকুমিন্দিম ওয়ালা নাসির আর আল্লাহ ছাড়া তোমাদের না কোনো অভিভাবক রয়েছে ওলা নাসির আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কেউ রাজি থাকলে বল প্রয়োগের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে অথবা আলাদা কোনো রাজত্ব আছে সেখানে তোমাদেরকে শান্তি দিয়ে দিবে इतना आल्ला आजब के बाचिए ने कफारुबी आयतिल्ला जरा आल्ला पकर आयात के अस्वीकार कर आल्ला पाखर साखात के अस्वीकार कर उल्लासुम रहमत तरा रहमत के हताश हमारहमतर आशा कर लाभ नहीं कुफुरी करकाल के अवश्वास कर आल्ला दया आशा कर मतर पर तब दुनियाते आल्ला पा तुच्छ दुनिया देवे ओ उकलह आजाबन आलीम तरह जो भयनक शस्ती रेच তখন এব্রাহিম সালামের জাতি এই জবাব দিত প্রতিক্রিয়া দেখাতই উখতুলুহ এব্রাহিম খুব বাড়াবাড়ি করছে একে খুন করো আউ হারে কুহো অথবা একে আগুনে জ্বালিয়ে ফেলো আল্লাহ পাক বলছেন ফান জাহুল্লাহ নার। আর বাস্তবে এব্রাহিম আলি সালামকে আগুনে তারা ফেলেই দিল তখন আল্লাহ পাক তাকে আগুন থেকে রক্ষা করল ইন্না ফিজা আলিক্লা কৌমি ইউ মেনুন নিশ্চয় বিশ্বাসীদের জন্য এতে বহু শিক্ষার বিষয় রয়েছে বিস্তারিত এমন ঠান্ডা হয়ে না যে ঠান্ডাতে মরে যায় আল্লাপাক বলছেন তারপরে দুনিয়া এই এব্রাহিম আলী সাল্লাম বললেন ইনামাতিল্লা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসব প্রতিমাগুলিকে উপাস্যরূপে গ্রহণ করেছ মাতা ফিল হায়াতের দুনিয়া এগুলি পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে দুনিয়ার স্বার্থে দুনিয়ার গরজে আসলে এগুলি সত্য দিন নয় আর তোমাদের অভিশাপ দেবে যে আল্লাহ এরাই পথভ্রষ্ট করেছে আল্লাহ তুমি লানত করো কে বিরা ওমা ও আকুমা আর তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্না ওমা আল্লাহ মিন্ তোমাদের কোন সাহায্যকারী নেই اللہ فکر رب العالم و در گناہ خطہ جنو ماف کریں خط قطع بجاہ جنو توفیق دان کریں آمی. اللہ فکر مادرکی جاننات پتر چلا جنو توفیق دان کریں آمی. اللہ مادرکی جاننات دوست جنو دان کریں وصل اللہ و نبینا محمد و علیہ و صاحبی ملعرفت سعدي وهناي لا يطيب العيش الا في رضا ربي مذ الله ربي حل وحل بتي اي اورتির সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া ايহা আল্লাযিনা আমানু আনফিকু مما রযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ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 जकत दान अर्थ पाठातेन बैंक सतचलोड শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি